আবদুল্লাহ ইবনু আমর অদিল তু হতে বর্ণিত নবী সাল্লাহ আলয় সাল্লাম বলেন যে ব্যক্তি কোনও জিম্মিকে কতল করে সে জান্নাতের ঘ্রাণ পাবে না যদিও জান্নাতের ঘ্রাণ ৪০ বছরের দূরত্ব হতে পাওয়া যাবে